ঊনবিংশ খণ্ড পঞ্চম পরিচ্ছেদ নিবৃত্তিমার্গ ঈশ্বর লাভের পর কর্মত্যাগ ঈশান হাজরার সহিত কালীঘরে গিয়াছেন ঠাকুর ধ্যান করিতেছিলেন রাত্রি প্রায় সাড়ে সাতটা ইতিমধ্যে অধর আসিয়া পড়িয়াছেন কি পরে ঠাকুর মা কালী দর্শন করিতে গিয়াছেন দর্শন করিয়া পাদপদ্য হইতে নির্মাল্য লইয়া মস্তকে ধারণ করিলেন মাকে প্রণাম প্রদক্ষিণ করিলেন এবং চামর লইয়া মাকে বেজন করিলেন ঠাকুর ভাবে মাতোয়ারা বাহিরে আসিবার সময় দেখিলেন ঈশান কোশাকুশি লইয়া সন্ধ্যা করিতেছেন শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি বলিলেন কি আপনি সেই এসেছো। আন্নিক করছ একটা গান শুনো ভাবে উন্মত্ত হইয়া ঈশানের কাছে বসিয়া মধুর কণ্ঠে গাইতেছেন গয়া গঙ্গা প্রভাসদি কাশি কাঞ্চি কে বচা কালী কালী কালী বলে আমার অজপ যদি ফুরায় গয়া গঙ্গা সাদে बले काली पुजा संधा संधा तार संधाने फेरे भू सन्धि नी पाय दया ब्रत दान आदि आर किछु ना मन लय मदनर जगज्ञ ब्रह्ममयी राय कतदिन जत दिन ना तार पद पद्ये भक्ति है तार नाम करते करते चक्षर जल जत दिन ना पड़े और शर रोमाच जो दिन ना रामप्रसाद मुक्ति उभय माथाय रेखे कलि ब्रह्म जेने मर्म धर्माधर्म सब ड़े जख फल है तक फूल झरे जाए जो भक्ति जो ईश्वर लाभ है তখন সন্ধ্যাদিকর্ম চলে যায় গৃহস্থের বউয়ের পেটে যখন সন্তান হয় শাশুড়ি কাজ কমিয়ে দেয় দশ মাস হলে আর সংসারের কাজ করতে দেয় না তারপর সন্তান প্রসব হলে সে কেবল ছেলেটিকে কোলে করে তার সেবা করে কোনো কাজই থাকে না ঈশ্বর লাভ হলে সন্ধ্যাদিকর্ম ত্যাগ হয়ে যায় তুমি এরকম করে ঢিমে তেতলা বাজালে চলবে না তীব্র বৈরাগ্য দরকার চোদ্দ মাসে এক বছর করলে কি হয় তোমার ভিতর যেন জোর নাই শক্তি নাই চিড়ের ফলার উঠে পড়ে লাগো কোমর বাঁধো তাই তো আমার ওই গানটা ভালো লাগে না হরি সে লাগি রাহরে ভাই তেরা বানাত বানাত বনি যায়। বানত বানত বনি যায়। আমার ভালো লাগে না তীব্র বৈরাগ্য চাই হাজরাকেও তাই আমি বলি কেন তীব্র বৈরাগ্য হয় না জিজ্ঞাসা করছো मान आसना प्रवृत्ति सब आजरा के तई बो देठे जल आने मठर चारिदी के आल देवा पाचे जल बड़िए जाए कदार आल कंतु आलर माझे माझे घोक गरत प्राणपणे तो जल आन क्यों घोग दिए बड़िए जाना घोक जप तप कटे केचने वासना সেই বাসনা যোগ দিয়ে সব বেরিয়ে যাচ্ছে মাছ ধরে সটকা কল দিয়ে বাঁশ সোজা থাকবার কথা তবে নোয়ানো রয়েছে কেন মাছ ধরবে বলে বাসনা মাছ তাই মন সংসারে নোয়ানো রয়েছে বাসনা না থাকলে মনের সহজে ঊর্ধ্ব দৃষ্টি হয় ঈশ্বরের দিকে কীরকম জানো নিক্তির কাঁটা যেমন কামিনী কাঞ্চনের ভার আছে বলে উপরের কাঁটা নিচের কাঁটা এক হয় না তাই যোগ যোগভ্রষ্ট হয় দ্বীপশিখা দেখো নাই একটু হাওয়া লাগলেই চঞ্চল হয় যোগাবস্থা দ্বীপ শিখার মতো যেখানে হাওয়া নাই মনটি পড়েছে ছড়িয়ে কতক গেছে ঢাকা কতক গেছে দিল্লি কতক গেছে কুচবিহার সেই মনকে কুড়ুতে হবে কুড়িয়ে এক জায়গায় করতে হবে তুমি যদি ষোলো আনার কাপড় চাও তাহলে কাপড়ওয়ালাকে ষোলো আনা তো দিতে হবে একটা বিঘ্ন থাকলে আর যোগ হবার জো নাই তারে যদি একটা ফুটো থাকে তাহলে আর খবর যাবে না তা সংসারে আছো থাকলেই বা কিন্তু কর্মফল সমস্ত ঈশ্বরকে সমর্পণ করতে হবে নিজে কোনো ফল কামনা করতে নাই তবে একটা কথা আছে ভক্তি কামনা কামনার মধ্যে নয় ভক্তি কামনা ভক্তি প্রার্থনা করতে পারো ভক্তির তমহ আনবে মার কাছে জোর করো। মায়ে পোয়ে মোকদ্দমা ধুম হবে রামপ্রসাদ বলে তখন শান্ত হব ক্ষান্ত হয়ে আমায় যখন করবি কোলে ত্রৈলক্ষ্য বলেছিল আমি যে কালে ওদের ঘরে জন্মেছি তখন আমার হিসেবে আছে তোমার মাঝে আপনার মাগো, গো একই পাতানো মা এ কি ধর্ম মা এতে জোর চলবে না তো কিসে জোর চলবে বল? মা আমি কি আঠাশে ছেলে আমি ভয় করিনি চোখরাঙালে এবার করব নালিশ শ্রীনাথের আগে ডিক্রি লব এক সওয়ালে আপনার মা জোর করো, যার যাতে সত্তা থাকে তার তাতে টানও থাকে মার সত্তা আমার ভিতর আছে বলে তাই তো মার দিকে অত টান হয় সে ঠিক শৈব যে শিবের সত্তা পায় কিছু কণা তার ভিতর এসে পড়ে যে ঠিক বৈষ্ণব তার নারায়ণের সত্তার ভিতরে আসে আর এ সময় তো আর তোমার কর্ম করতে হয় না এখন দিন কতক তার চিন্তা কর দেখলে তো সংসারে কিছু নাই ঠাকুর আবার সেই মধুর কণ্ঠে গাইতেছেন ভেবে দেখ মন কেউ মিছে ভ্রম ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারণয় ভুল না কালে বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ দিনের তরে কর্তা বলে সবাই মানে সেই কর্তাকে দেবে ফেলে কালাকালের কর্তা এলে যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে আর তুমি সালিসী মোরলি ওসব কি করছ লোকের ঝগড়া বিবাদ মিটাও তোমাকে সালিসি ধরে শুনতে পাই ও তো অনেকদিন ধরে করে আসছ যারা করবে তারা করুক তুমি এখন তার পাদপদ্যে বেশি করে মন দেও বলে লঙ্কায় রাবণ মোল বেহুলা কেঁদে আকুল হল তা শম্ভুও বলেছিল বলে হাসপাতাল ডিসপেন্সারি করব। লোকটা ভক্ত ছিল তাই আমি বললুম ভগবানের সাক্ষাৎকার হলে কি হাসপাতাল ডিসপেন্সারি চাইবে কেশব সেন বললে ঈশ্বর দর্শন কেন হয় না তা বললুম যে লোকমান্য বিদ্যা এসব নিয়ে তুমি আছো কি না তাই হয় না ছেলে চুষি নিয়ে যতক্ষণ চষে ততক্ষণ মা আসে না লাল চুষি খানিক্ষণ পরে চুষি ফেলে যখন চিৎকার করে তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে আসে তুমিও মোরলি করছ মা ভাবছে ছেলে আমার মোরল হয়ে বেশ আছে আছে তো থাক ঈশান ইতিমধ্যে ঠাকুরের চরণ স্পর্শ করিয়া বসিয়া আছেন চরণ ধরিয়া বিনীতভাবে বলিতেছেন আমি যে ইচ্ছা করে এসব করি তা নয় শ্রীরামকৃষ্ণ বলিলেন তা জানি সে মায়েরই খেলা এরি লীলা সংসারে বদ্ধ করে রাখা সে মহামায়ার ইচ্ছা কি জানো ভবসাগরে উঠছে ডুবছে কতই তরি আবার ঘুরি লক্ষ্যের দুটো একটা কাটে হেসে দাও মা হাত চাপড়ি লক্ষ্যের মধ্যে দুই একজন মুক্ত হয়ে যায় বাকি সবাই মার ইচ্ছায় বদ্ধ হয়ে আছে চচ্চর খেলা দেখো নাই বুড়ির ইচ্ছা হলে যে খেলাটা চলে সবাই যদি বুড়িকে ছুঁয়ে ফেলে তাহলে খেলা আর চলে না তাই বুড়ির ইচ্ছা নয় যে সকলে ছুঁয় আর দেখো বড় বড় দোকানে চালের বড় বড় ঠেক থাকে ঘরের চাল পর্যন্ত উঁচু চাল থাকে ডালও থাকে কিন্তু পাঁচে ইঁদুরে খায় তাই দোকানদার কুলোয় করে খৈ মুরকি রেখে দেয় মিষ্ট লাগে আর সোঁদা গন্ধ তাই যত ইঁদুর সেই কুলোতে গিয়ে পড়ে বড় বড় ঠেকের সন্ধান পায় না जीप कामिनी कमिनीकांचने मुग्ध हो ईश्वर खबर पाए ना।